শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে অষ্টম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিত্যসিদ্ধ ও কৌমার বৈরাগ্য এগারোই মার্চ আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ রাখালের বাপ বসিয়া আছেন রাখাল আজকাল ঠাকুরের কাছে আছেন। রাখালের মাতা ঠাকুরাণীর পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন রাখাল এখানে আছেন তাই পিতা মাঝে মাঝে আসেন তিনি ওখানে থাকাতে বিশেষ আপত্তি করেন না ইনি সম্পন্ন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 झे राखाले बाप के देखीते ठाकुर इच्छा राखाल थकिया जान रखल भक्त श्री रामकृष्ण बलते आहा आजकल राखाले स्वभावी कैम होर मुखर दिखे तक देख देखते पा मजे माझे ठोट नड़े অন্তরে ঈশ্বরের নাম জপ করে কিনা তাই ঠোঁট নড়ে এসব ছোকরারা নিত্যসিদ্ধের থাক ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে একটু বয়স হলেই বুঝতে পারে সংসার গায়ে লাগলে আর রক্ষা নেই বেদেতে হোমা পাখির কথা আছে সে পাখি আকাশেই থাকে মাটির উপর কখনো আসে না আকাশেই ডিম পাড়ে ডিম পড়তে থাকে কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায় তখন পাখির ছানা বেরিয়ে পড়ে সেও পড়তে থাকে তখনও এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা ওঠে ও চোখ ফোটে তখন এসে দেখতে পায় যে আমি মাটির ওপর পড়ে যাবো মাটিতে পড়লেই মৃত্যু মাটি দেখাও যা অমনি মার দিকে চো চাঁ দৌড় একেবারে উঠতে আরম্ভ করে দিল যাতে মার কাছে পৌঁছাতে পারে এক লক্ষ্য মার কাছে যাওয়া এসব ছোকরারা ঠিক সেই রকম ছেলেবেলায় সংসার দেখে ভয় এক চিন্তা কিসে মার কাছে যাব কিসে সে ঈশ্বর লাভ হয় যদি বল বিষয়ীদের মধ্যে থাকা বিষয়দের ঔরসে জন্ম তবে এমন ভক্তি এমন জ্ঞান হয় কেমন করে তার মানে আছে বিষ্ঠাকুড়ে যদি ছোলা পড়ে তাহলে তাতে ছোলা গাছই হয় সে ছোলাতে কত ভালো কাজ হয় বিষ্ঠাকুরে পড়েছে বলে কি অন্য গাছ হবে আহা রাখালের স্বভাব আজকাল কেমন হয়েছে তা হবে নাই বা কেন ওল যদি ভালো হয় তার মুখিটিও ভালো হয় যেমন বাপ তার তেমনি ছেলে একান্তে গিরিন্দ্রের প্রতি মাস্টার বলিতেছেন সাকার নিরাকারের কথাটি ইনি কেমন বুঝিয়ে দিলেন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 মাস্টার ও গিরীন্দ্র একটু হাসিয়া চুপ করিয়া রহিলেন রামলালের প্রতি বৃন্দেঝি বলিতেছে ও রামলাল এ লোকটিকে এখন খাবার দেও আমার খাবার তার পরে দিও শ্রীরামকৃষ্ণ বৃন্দেকে খাবার এখনও দেয় নাই